رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فانما مع العسر يسرا انما مع العسر يسرا فاذا فرغت فانصب والى ربك فارغب سوره الشرح امراي سوره كي صدرنته سوره الم نشرح لك صدرتك اي سوره مكيه اورت مكيه जिंदगी ते نازل ہے چ رب العالمين সুল্লাহ সালি ওকে বিশেষ করে তিনটি নিয়ামত দান করেছেন তার উল্লেখ হয়েছেন এরপরে রব্বুল আলমিন মোহাম্মদ রসুল্লাহ যে কষ্ট স্বীকার করছেন তা লাঘব করে দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন এরপরে বললেন দুনিয়ার কাজ থাকবে আমরা যখন সংক্ষিপ্ত শুনব তখন আমাদের কাছে স্পষ্ট হবে এই সুরায় কি আছে বলছেন আমি কি তোমার বুক তোমার নিজের কল্যাণার্থে উন্মুক্ত করে দিইনি খুলে দিই বুক খুলে দিইনি বুকের বাঁধন খুলে দিইনি আমাদের সবারই বুক আছে আছে না মন আছে অন্তর আছে সদর আছে মন যত পরিষ্কার হয় তত আপনি একজন মানুষ যদি আপনাকে কিছু বলে আপনি তা বুঝতে আপনার জন্য সহজ হয় আপনার বুক উন্মুক্ত মন ফ্রেশ আপনি এসেছেন কিছু শিকার জন্য মন ফ্রেশ নিয়ে আপনি বসলেন যা আলোচনা হবে তা আপনি বুঝতে পারবেন সহজে আর যদি মন হয় সংকীর্ণ মন যদি চিন্তিত থাকে ব্যতীত থাকে একদম সহজ কোথাও আপনি বুঝবেন না স্পষ্ট কিনা একদম সহজ আমি বলেছি আপনি এখানে না আপনি অন্য চিন্তায় আছেন আমি আপনাকে বললাম আপনার বাড়ি কোথায় আপনি শুনেননি উত্তর দিতে পারবেন কারণ আপনার মন এখানে না আপনি অন্য চিন্তায় আছেন তিনি নব প্রাপ্ত হয়েছেন আল্লাহর পক্ষ থেকে নবুত লাভ করেছেন চল্লিশ বছর রবি ছিলেন না সাল্লাম ওই অনেক মুশিক পর্যায়ের লোক তারা বলে আল্লাহ রসুন মাটির মাঝে ছিলেন ওইটা হচ্ছে তকদির কথা বলছেন তকদির আল্লাহ তকদির লিখেছেন উনি নবী হবেন সাল্লি সাল্লাম আমরা এত বড় হব এই সেন্টারে আসবো সৌদি কলিকাতা থেকে লোকজন আসবে মুর্শিদাবাদ মু আচ্ছা বাংলাদেশ থেকে তো অনেক যোগ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর লোকজন আসছে ভিসা বন্ধ হয়েছে তবুও দেখা যায় মাঝে একটা দুইটা করে লোকজন আসছে আল্লাহ তকদির লিখে রেখেছেন পঞ্চাশ হাজার বছর পূর্বে আকাশ জমিন সৃষ্টির প্রত্যেকটি বস্তুর তকদির লিখে রেখেছেন এজন্যদ রসুল্লাহ নবী হয়েছেন কোন সময় চল্লিশ বছর পর চল্লিশ বছর বয়স যখন পার হলো আসলেন বললেন আল্লাহ রসুল বললেন মা আমি পড়তে জানি না আপনারা জানেন না হাদিস তাহলে নবী করিম জানেন না আমি কিছু না। আল্লাহ বলেছেন সুরত সুরায় তাহলে চল্লিশ বছর পূর্বে নবী হননি নবী হয়েছেন চল্লিশ বছর পর এজন্য শেখুল ইসলাম মোহাম্মদ বিন সুলিমি রহমতুল্লাহ উল্লেখ করেছেন মাধ্যমে রসুল্লাহ ইসলাম আর প্রথম পাঁচটি আয় আপনার শুনেছেন আলাক বুক বন্ধ ছিল বুক খোলা ছিল না আপনারা এখানে এই সেন্টারে আসেন যারা আগে মাদ্রাসায় পড়েন অথবা আরবি শিক্ষা যেকোনোভাবেই লাভ করেনি আপনাদেরকে বলা হয় কোরআন পড়ুন তো আপনি বলেন আমি কোরআন পড়তে জানি না আমি আমাকে শুরু থেকে পড়াতে হবে ঠিক না তাই অনেক লোক আলহামদুলিল্লাহ এই সেন্টারে এসে কোরআন শিখেছে বলি আলহামদুলিল্লাহ আরও শিখছে আরও শিখবে কোরআন জানতো না কোরআন শিখেছে কোরআন পড়া শিখেছে কোরআন এর তফসিল তরজমা শিখেছে এই সেন্টারে আলহামদুলিল্লাহ তাই দূর থেকে আপনি সেন্টারের সেন্টারের বেসা ঘটনা করবেন এইসব সেন্টারে যাবে না ওখানে আগে ভাগে কিন্তু রবাহ আলমীন যাকে হেদায়ত দিবার সে হেদায়ত পাবে বলুন ইনশাআল্লাহ কোনো বেদাতি কোনো মুশিক হেদায়তের পথে বাধার সৃষ্টি করতে পারবে না যদি আল্লাহ তার করা জানি না তাই না জিব্রি আছেন চাপ দিলেন বুক এরকম চাপ তারপরে বললেন এ করা বললেন পড়তে না কিছুবার চাপ দেওয়ার পর বললেন এ করিসম বস এখন ইয়াদ হয়ে গেছে আমিও চেষ্টা করি আপনার চেষ্টা করুন আমাদের মন যেন বড় রাখি বলুন মন যত বড় রাখবে হালকা কিছু হয়েছে কথা কাটাকাটি এরপরে শেষ সম্পর্কই নেই এরকম হয় ঠিক না আসবে সাথে কিত হয়ে গেছে তিন দিন পর্যন্ত তুমি তার সাথে সম্পর্কহীন অবস্থা থাকতে পারো এর থেকে বেশি না স্বাভাবিক মানুষ মানুষই হবে ঝগড়া হবে ঝগড়া মুক্ত হবে না মানুষ মানুষই তবে কারো মধ্যে হয়তো ঝগড়ার গুণ বেশি কারোর মধ্যে কম কিন্তু ঝগড়ার গুণ থাকা উচিত থাকবে না আপনি নিস্তেজ হলে কিছুই করতে পারবেন আপনি থাকবেন সতেজ আপনি থাকবেন স্বচ্ছল উৎসাহী উদ্যমী স্পিড থাকতে হবে যার মধ্যে স্পিড নেই সে কিছুই করতে পারে না আল্লাহ রসুল ইকরামদের মধ্যে আবু হানিফের মধ্যে স্পিড ছিল ইমাম সাহাবির মধ্যে ছিল ইমাম মালিকের মধ্যে স্পিড ছিল ইমাম আহমদ বিন হাম্বারের মধ্যে স্প্রিড ছিল বর্তমান জমানায় যারা বড় বড় নেতা বা তাদের মধ্যে স্পিড আছে তাই যারা বলে বা শুধু নরে বড় শুধু আমর বিল মারাবো অর্থাৎ শুধু মানুষকে সৎ কাজের আদেশ করো আর ওষুধ কাজ থেকে নিষেধ করোনা আছে না কিছু একটা দল এদের মধ্যে কিন্তু কথা হলো সব কাজ করতে হবে অতিরিক্ত করলে আবার অসুবিধা তুমি ওষুধ কাজ থেকে বারণ করবে এরকমের বুকের বাদন আল্লাহ খুলে দিয়েছেন আচ্ছা উন্মুক্ত করে দিয়েছেন যেহেতু সময় কম বাবা আর আমি তোমার উপর থেকে তোমার বোঝা সরিয়ে দিয়েছি নামিয়ে দিয়েছি বোঝা নামিয়ে দিয়েছি একটি কথা এই তোমার উপর থেকে যে বুঝা সরিয়ে দিয়েছি তার অর্থ আর আরেকটা ওহি যখন আসত ওহি হচ্ছে একটা ভার ও বুঝা ভার এই বুঝা অথবা যে এলিম তুমি শিখছো কঠিন কিন্তু আমি তোমার জন্য এটাকে সহজ বানিয়ে দিয়েছি আপনি একদম শুরুতে যেমন যারা কোরআন শিখতে চায় আলিবা তা সব মানুষ সমান না কিছু মানুষ আলহামদুল্লাহ সর্বশক্তি ভালো একদম শুরুতেই বস দুই তিনবার বলে দিলেন হয়ে যায় ঠিক যারা করান পড়ান আর কেউ কেউ আছে না হয় না এবারে যে বলে এক সপ্তাহ পড়লো দুই সপ্তাহ পড়লো অক্ষরই হচ্ছে না এবারে এত কষ্ট আর পড়বো না সে পড়তে পারবে আর কিছু লোক আছে বলেন যতই কষ্ট কষ্ট হোক না কেন আমি ছাড়বো না দুই সপ্তাহে আলিফা এক লাইনই হয়নি সাধারণত কায়দা বাগদাদি কায়দা তিন দেহ এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ চার সপ্তাহ প্রথমে কঠিন লেগেছে পরে বস নিয়মিত শিখতে আছে বা শিখছে পরে রব তার উপর যে বোঝা ছিল সেই বোঝা সরিয়ে দিয়েছে এবারে বুক খুলে গেছে আগে এক মাস লেগেছে শিখতে বা এক এক লাইন এবারে যায় ওই মাস বুক খুলে গেছে অভ্যাস সৃষ্টি হয়ে গেছে পরবর্তীতে এখন আর এক মাস লাগছে না অল্পিত এই সব শিখে নিয়েছে সুবাহ এরকম আছে কিনা আমি কিন্তু পড়াই আমি এমনি না আমি শুধু এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে যে তৌফিক দিয়েছেন আল্লাহ সুখ জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ তৌফিকের মালিক আল্লাহ অহির ভার এটা কষ্ট কষ্ট করছিল আল্লাহ রসুন কিন্তু এটা আল্লাহ করে দিয়েছেন সরিয়ে দিয়েছেন যে ভার আর যে বোঝা তোমার পেটকে অবনমিত করিয়ে দিয়েছিল বা ভেঙ্গে দিচ্ছিল এরকম কষ্ট একদম শুরুতে কষ্ট হয়েছে আরেকটা নিয়াম আল্লাহ রব দান করেছেন ওহির বুঝা বহন করতে তার যে কষ্ট হতো এটা সরিয়ে দিয়েছেন এমনি ভাবে তার গুণ হতা আলমিন আগের পিছনে সমস্ত গুণ মাফ করে আর আমি তোমার খ্যাতি উপরে করে দিয়েছি উঁচু করে দিয়েছি তোমার নাম সবার উপরে ওরফানা ইফা আপনার ইফা ই দিকের তোমার নাম উপরে তুলে নিয়ে আল্লাহ সাকির পরে কি আছে তারপরে কি হবে নাকিমান এর এই সাক্যবাণী আপনাকে মুখ দিয়ে স্বীকার করতে হবে স্বীকৃতি দিতে হবে যে মোহাম্মদুল্লাহামসুল আপনার সলাত হবে না যদি আপনি সাক্ষ্যবাণী উচ্চারণ না করেন না সত্য বললাম না শেষ বইটুকে বুঝতে পারছেন যদি আত্ম হাইয়াত না হয় নমাজ নাই শেষ রুকুন রাহরক আমার নবীম পাঠ করতে না শেষ বইটিকে সালাত অনেক মুসলমান পর্যন্ত জানে না হজে এক নম্বর সবার আগে যায় কিন্তু নমাজের তরিখা পর্যন্ত এখন থেকে যারা এইবার হজে যাওয়ার ইচ্ছা করেছেন প্রত্যেকেই এসার সরাতের পরে পরে এখানে চলে আসবেন প্রতি বৃহস্পতিবার আসতে পারবেন বলুন ইনশা আল্লাহ ডিউটি থাকলে কপিল বলে বলে মুদিরকে বলে একদিনে ছুটি নিয়ে দিবেন এসার পর থেকে একটা কিছু শিখো অল্প সময় এছাড়া প্রত্যেক দিন সেন্টারে ধরে সে কোরআন মহু ওখানে কোরআন তো শিখানো হয় আপনারা যদি আসেন প্রত্যেক দিন থাকবে ইনশাআল্লা এছাড়া মঙ্গলবার আমরা নিয়মিত মঙ্গলবার আপনারা একটা শিখুন অল্প সময় আর আজকে হয়ে গেছে আঠারো আর আর দিন তাই যারা হজে যাবেন কি যারা সেন্টার থেকে যাবে চাই ছাত্র হয়ে যাক অত বা পয়সা দিয়ে যাক ওদের সবাইকে আহ্বান করছি আমরা আসতে যারা ছাত্র জরুরি আসতে হবে আর যারা যাবেন আপনাদেরই ফায় আল্লাহ আপনাদের তোভিক দান করুন আমাকে আল্লাহ তার নাম উঁচু করে দিয়েছে সুহান কয়েকটি নিয়ম হল বুক খুলে দিয়েছেন তার বুঝা তার উপর থেকে অপসারণ করে দিয়েছেন তার নাম উঁচু করে দিয়েছেন আমি যদি আমরা আলোচনা করি কত আলোচনা করবেন নবীর ইজ্জত সুবাহ হাদিস কোরআন থেকে শেষ করে যাবে শুধু বলতেই দেখুন শেষ নাইফিক এরপরে আল্লাহ বলছেন কঠিন মানে কষ্ট মানে হচ্ছে দুঃখ তাহলে কষ্টের সাথে রয়েছে ইসুর স্বস্তি দুঃখের সাথে রয়েছে সুখ দুঃখের সাথে সুখ কোন দুঃখ আসলো যেকোনো বিপদ আসলো আপনি আল্লাহর রহমদ থেকে নিরশ হবেন না আপনার এই বুদ্ধ এই বিপদ যাবেই ইনশাল যত বড় বিপদ আসুক না শুরুতে কত বিপদের সম্মুখীন ছিলেন আল্লাহ রসুল সাল ইসলাম লুকজনকে বলছেন বলো ইহা তোমরা কাময়াব হয়ে যাবে সফল হয়ে যাবে তারা কি বলছে হিন্দুদের কত কতটা মাবুদ আছে কতটুকু মাবুদ আছে কত মাবুদ তারা বলে সে কি সব মাহবুদকে মাহবুদ বানিয়ে দিয়েছে আর মুসলমান যারা তাদের মাহবুদ কয়জন বলেন আপনারা আমাদের মাহবুদ কয়জন এরকম করে আমাদের করুন ঠিক না কিন্তু আপনি যদি বিপদের সময় যান শাহজালালের কাছে কেম দুই না যদি আব্দুল কাদির জিলানি বাবা উদ্ধার কর বাবা তিন মুসলমানদের মাহুদ একহমদ রসুল তাদেরকে দাওয়াত দিয়েছেন বলো লাহা ইহ সফল হবে কিন্তু তারা বলছে বাবা আরে এত সব মাহবুদের আমরা পূজা করি আর সেটা কিরকম আর আমরা আল্লাহুল্লাহ আল্লাহ যে আমাদের হৃদয়ত দিয়েছে আল্লাহ সুখ জ্ঞাপন করি কিন্তু অনেক মুসলমান বুঝে না যার ফলে আল্লাহর সাথে মিলিয়ে দেয় আল্লাহর সাথে শরিক করে আল্লা দিনা ولم يلبسوا ايمانهم بظلم اولئك لهم الامن وهم مهتدون যারা ঈমান এনেছে আর ইমানের সাথে জুলমের সংমিশ্রণ করে না তাদেরই জন্য রয়েছে নিরাপত্তা আর তারাই হচ্ছে হেদায়েতপ্রাপ্ত আল্লাযিনা আর যেসবে ইবাদত করবেন সব মহম্লা তৈরী করতে হবে তো আল্লাহ বিপদের সাথে রয়েছে বিপদ মুক্তি রোগ আছে রোগের সাথে রয়েছে আরোগ্য কারণ শিবা শিবাদিবে আপনি যত বড় বিপদের সম্মুখীন আল্লাহ রহমান থেকে নিরশ হবেন স্বস্তি বা অসচ্ছলতার সাথে সচ্ছলতা আবদুল্লাহ আব্বাসমা বলেছেন তিনি ব্যাখ্যা আহ ব্যাকরণের দিক দিয়ে কিছু কথা আছে তো তিনি বলছেন এখানে আলমিন কষ্টের কথা একবার উল্লেখ করেছেন আর কষ্ট থেকে মুক্তির কথা যদি আপনি বলবেন হ্যাঁ না না আল না কিন্তু এখানে গ্রামার দিকে খেয়াল করে আগে আল আলম বলা হয়েছে পরে আলুর বোয়া হয়েছে অতএব উভয়টা এক আর ইউসরান হচ্ছে হচ্ছে নাকেরা আর ওইটা হচ্ছে মা আরিফা অতএব ওইটা কয়েকবার হলো একবার আর ইসলাম হচ্ছে দুইবার তার মানে যদি কষ্ট আছে একবার তাহলে দুইবার আসবে সস্তি আলহামদুলিল্লাহ দুঃখ যদি আসে মুসলমান মার খাচ্ছে অসুবিধা নেই রব তাদেরকে উদ্ধার করবে যদি মুসলমান মুসলমান হয় তারপর আল্লাহকে আল্লাহ বলছেন যখন তুমি অবসর গ্রহণ করবে তখন দাঁড়িয়ে দেবে মেহনত করবে শ্রম করবে আর ও ইলা তোমার রবের দিকে মনোনিবেশ করবে তাহলে বুঝা গেল দুনিয়ার কাজ লাগে লাগে কিনা আপনারা দুনিয়ার কাজ সারা দিন। তো ফাঁকে ফাঁকে আবার সলাৎ পড়েন ঠিক না সময় বের করতে হয় কিনা একদম লাস্টে ওটা তো সলাত আর এছাড়াও নফল ইবাদত করতে হয় দিন শিখতে হয় ওই দিন শিখার জন্য আপনার এখানে আসছেন যদি আপনাদের নিয়ত খালিজ হয় তাহলে আপনার এই হুকুম পালন করলেন বলি আলহামদুলিল্লাহ আর যদি দুনিয়ার কাজ থাকবি। দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না ইসলাম আপনাকে মানা করেনি যে আপনি হালাল কামাই করবেন না ইসলাম বলছে দুনিয়া কামাই করুন কিন্তু নিয়মতান্ত্রিক আছে কিনা বললে কত সুন্দর লেনদেনের কোরআনে করিমে লেনদেনের বিধান সম্পর্কে যে আয়াত আছে এটা হচ্ছে সারা কোরআনের মধ্যে সবচেয়ে লম্বা আয়াত আপনাকে আল্লাহ বলেন নিজে দুনিয়া ত্যাগী হয়ে যাবে দুনিয়া ত্যাগী হওয়ার নির্দেশ আল্লাহ আপনাকে দেননি আল্লাহ আপনাকে বলছেন দুনিয়া রাখবে কিন্তু নিয়মতান্ত্রিক তুমি دنیا এমনি ভাবে। আমি তোমার বুঝা তোমার থেকে অপসারণ করে দিয়েছি যে বুঝা তোমার বুক তোমার তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল বা আমি তোমার নাম উঁচু করে দিয়েছি কারণ কষ্টের সাথে রয়েছে স্বস্তি ইন শ্রীসন কষ্টের সাথে রয়েছে স্বস্তি যখন তুমি অবসর সময় পাবে তখন দাঁড়িয়ে যাবে আর ও ইলা তোমার রবের দিকে তুমি মনোনিবেশ করবে আল্লাহর ইবাদতে তুমি সময় ব্য করবে আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান কর আমাদেরকে মাফ করো আমাদের মা বাবাদেরকে মাফ করো দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো আল্লাহ তুমি আমাদেরকে তোফিক দান করো দিন তৌফিক দান করো এবং তা প্রচার করার তৌফিক দান করো দুনিয়ার মুসলমানদের উপর তুমি রহম করো আল্লাহ মুজলুমদেরকে সাহায্য করো ওয়ালিমদেরকে পকড়াও করো মজলুম মুসলমানদের উপর রহমান ওয়ালিমদেরকে পকড়াও করো আদাব থেকে নাজাদ দাও আমাদের সকলকে তুমি জান্নুল ফিরদোষবাসীদের অন্তর্ভুক্ত করো আল্লাহ আমাদেরকে নেক বানাও আমার সন্তান আমাদের সন্তানদেরকে নেক বানাও আমাদের আত্মীয় স্বজনদেরকে নেক বানাও আল্লাহ আমাদের مدیپ زندہ ماں بپ مارا گیا بپوا میرے اللہ تم رحم کرو اللہ تم رحم کردوش دان کرو قبر آداب تھی نجات, دو جہنم تکے نجات دو ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا ربنا اغفر لنا ولوالدينا وارحمهم كما ربونا صغارا ربنا اغفر لنا واخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غل للذين آمنوا ربنا إنك رؤوف رحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين جزاكم الله خيرا